শাহেখ হাবাস বাত রাহিম তিনি একটি অনুষ্ঠানে শাহেখ ন তার সাথে আলোচনা করছিলেন সেখানে তিনি বিভিন্ন ব্যক্তির মৃত্যুর ঘটনা বিভিন্ন বিষয় নিয়ে উল্লেখ করেছিলেন। শাইখ নাবিল জানতে চাইলেন শাইখা আপনি সেই ব্যক্তির ঘটনা বলতে চেয়েছিলেন যেই ব্যক্তি প্লেনে থাকা অবস্থায় ইন্তেকাল করেছিল শায়েখ আব্বাস বলেন এই ঘটনাটি আজকের আগে আমি অন্য কোথাও বর্ণনা করিনি শুধুমাত্র কুয়েতের একটি বড় মসজিদে বর্ণনা করেছিলাম সেই ঘটনাটি ব্যক্তিগতভাবে আমাকে খুবই স্পর্শ করেছিল খুবই মর্মস্পর্শী আমি খুবই আবেগাক্রান্ত হয়েছিলাম এটা এমন একজন ব্যক্তির ঘটনা যিনি সৌদি আরবের বাইরে থাকতেন কিন্তু প্রতি বছর রমাদান মাসে তিনি মক্কায় আসতেন সেখানে উমরা করতেন ইতে কাপ করতেন রমাদানের পুরো সময়টা তিনি মক্কায় কাটাতেন ঈদের প্রথম দিনে দ্বিতীয় দিনেও মক্কায় থাকতেন মক্কায় তার বোন বা মেয়ে বসবাস করত তার সাথে ঈদের সময়টা কাটাতেন এভাবে ঈদের দ্বিতীয় দিনে যখন তার ফিরে যাওয়ার সময় হতো যাত্রার সময় হতো আর সেই সময়ে অর্থাৎ ঈদের মৌসুমে কোথাও যাত্রা করা এটা কতটা কঠিন সেটা আমরা সবাই কল্পনা করতে পারি শাহেখ আব্বাস বলেন ঈদের দ্বিতীয় দিনে সিট বুকিং করা প্লেনের টিকিট পাওয়া এটা যেন সিংহের মুখ থেকে কোনো কিছু বের করার মতোই কঠিন তিনি বলেন আমি যেই ব্যক্তির কাহিনী বর্ণনা করছি সেই ব্যক্তির অভ্যাস ছিল এরকম প্রতি বছরে তিনি রমাজান মাসে মক্কায় আসতেন এবং সাথে করে তার পরিবারের কাউকে মক্কায় নিয়ে আসতেন এটা করতেন এই উদ্দেশ্যে যাকে সাথে করে নিয়ে আসবেন তিনি মক্কায় থাকবেন এবাদতবন্দিকে করবেন এর সোয়াব তিনিও পাবেন এক এক সময় তিনি পরিবারের এক এক লোককে সেখানে নিয়ে আসতেন কখনো মামা খালু চাচা ভাগ্নে ভাতিজা এরকম তো সেইবার তিনি যখন মক্কায় গেলেন তখন সাথে করে তার স্ত্রী আর ছেলেকে নিয়ে গেলেন পুরো রমাজান মাস মক্কায় কাটালেন উমরা করলেন এবং রমাজানের শেষে নিজের দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিলেন তখন মক্কায় থাকা ओ व्यक्तर बन बोल भाईजानी अपनारा जा मौसुम ए सीट पा जा टिकिट पावां बन बल चलुन आप एयरपोर्टे जाने गेष्टा कर देखी भाग्य क्यी आदि पावा शायख आब्बास रही तक से ही मक्कार विमानबंद्यूटिरत छपोर्टे अनेक मानुषे मृतदेह आसे आर एयरपोर्ट थोक मृतदेह के बिरे पाठानो है क्या यह धरण दायित्वी সেই লোকটি শায়েখ আব্বাস রহমৌল্লার কাছে গিয়ে বলল শাহেখ আমাকে একটু সাহায্য করুন আমি আমার জন্য আর স্ত্রী সন্তানের জন্য এই তিনজনের জন্য প্লেনের সিট বুকিং দিয়েছি কিন্তু এখন আমার বোন সেও আমাদের সাথে সফর করতে চাচ্ছে শাহেখ আব্বাস বললেন ঠিক আছে বসুন ইনশা আল্লাহ আল্লাহ একটি ব্যবস্থা করে দেবেন এরপর যখন টিকেটের ব্যবস্থা করা হচ্ছিল বুকিংয়ের ব্যবস্থা হচ্ছিল সেই সময় লোকটি পুরো সময় জুড়ে শাহেখ আব্বাসের পাশে বসা ছিল এবং বসে বসে সে কোরআন পড়ছিল সেই লোকটি ছিল বয়স্ক একজন ব্যক্তি মুখে সাদা দাড়ি এবং হাতে তাজবি ছিল শেষ পর্যন্ত শায়েখ আব্বাসের অনুরোধে ওই ব্যক্তির জন্য একটি সিটের ব্যবস্থা করা হয়ে গেল শাখ আব্বাস বলেন যখন আমি কোনো মুসাফিরদের কোনো সমস্যা সমাধান করতে সাহায্য করি স্বাভাবিকভাবেই তারা আমার জন্য আল্লাহ তাল্লাহার কাছে অনেক দোয়া করেন আর আসলে তো আল্লাহ তাল্লাহ মানুষের সমস্যা সমাধান করে দেন যাই হোক সেখানে শেষ পর্যন্ত একটি অতিরিক্ত সিটের ব্যবস্থা হয়ে গেল তখন কৃতজ্ঞতা বশত সেই বয়স্ক মুরব্বী লোকটি শায়েখ আব্বাসের কাছে এসে শায়েখের কপালে চুমু খেতে চাইল আরবের কালচার অনুসারে যদি কেউ কারো প্রতি ভালোবাসা কিংবা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় তাহলে তার কপালে ভালোবাসাবশত চুমু খায় কিন্তু যেহেতু ওই ব্যক্তি ছিলেন অনেক বয়স্ক মুরব্বী একজন ব্যক্তি তাই শায়েখ আব্বাস বললেন দেখুন এর কোনো দরকার নেই আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি শেখ আব্বাস সে বয়স্ক ব্যক্তিকে একটি সিটের ব্যবস্থা করে দিলেন অতিরিক্ত একটি সিটের ব্যবস্থা সেখানে পাসপোর্ট সেখানে স্ট্যাম্প দেওয়া সিলমোহর যাবতীয় আনুষ্ঠানিকতার কাজ হয়ে গেল যাত্রার অনুমতি মিলল লোকটি তার পরিবারের সদস্যদেরকে নিয়ে সেই প্লেনে উঠল সেই ব্যক্তি ভেবেছিল এবার সে দেশে ফিরে যাচ্ছে নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছে কিন্তু আসলে সে জানতো না এটাই তার শেষ যাত্রা এবং এই যাত্রা एक देश थे और एक देशे नरंग दुनिया जीवन शेष कर आखिरतर उद्देश्य तर ज शुरू होते जा बयस्क प्लें उठे बसलें पशापाशी तीन टी ती सीट छो लोकटि बसे मजखने बाम दिखे थी तरह ेले डने बे छें तर स्त्री और ओई लोकट्र बन ठीक बसे थे प्लें उठार पर कैबिन क्रूरा आचुलागे कि ना जिज्ञासा सरकम भाव और संवादपत्र नहीं आसल इसे जिज्ञासा करल हाजी साहेब আপনার কোনো পত্রিকা লাগবে প্রশ্নের কোনো জবাব মিলল না ওরা চলে গেল। একটু পরে ওরা ফলের জুস নিয়ে আসলো লাগবে কিনা জিজ্ঞেস করলো লোকটির বাম পাশে বসার ছেলে সে ফলের জুস কাপ হাতে নিল অন্য পাশে বসেছিল স্ত্রী তিনিও একটা ফলের জুস নিলেন সেই কাপটা হাতে নিলেন কিন্তু সেই লোকটি কিছু নিচ্ছে না দেখে কেবিন ক্রুরা তার কাঁধে একটু আলতো টোকা দিল এবং জানতে চাইলো আপনি কিছু নেবেন না সেই মুহূর্তে। তারা খেয়াল করল ওই বয়স্ক ব্যক্তিটি ওভাবে বসে থাকা অবস্থাতেই ইন্তেকাল করেছেন তার মাউত হয়ে গেছে প্লেনের সিটে বসে থাকা অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে এক পাশের স্ত্রী আর পাশে সন্তান অথচ তার কেউই বুঝতে পারেনি তাদের মাঝখানে থাকা সেই ব্যক্তি তার ইন্তেকাল হয়ে গেছে এবং তার মৃত্যু হয়েছে এমন একটি অবস্থায় যখন তিনি হাতে কোরআন ধরে রাখা অবস্থায় ছিলেন কোরআন তিলওয়তরত অবস্থায় ছিলেন হাতে ছিল কোরআনের মুসাফ এবং ছিল তসবি শায়েখ আব্বাস বলেন সেখানে আমার ডিউটি শেষ হয় সাতটার সময় আর প্লেনটাও ছিল ঠিক ওই সময়ে সাতটার সময়ে শায়েক যখন প্লেনে উঠতে যাবেন এমন সময় এক্সিট গেট থেকে ওরা শায়েককে ফেরত পাঠালো আর বলল শায়েখ একটু আগে আপনি যে যাত্রীকে অতিরিক্ত একটা সিটের ব্যবস্থা করে দিয়েছিলেন আপনার সাহায্য নিয়ে যিনি প্লেনে উঠলেন সেই লোকটা প্লেনের মধ্যেই মারা গেছে কাজে আপনি আমাদের সাথে আসুন এই মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা তাকে দাফনের ব্যবস্থা এই দায়িত্বগুলো পালন করুন शायख अब्बस से रखम एक कथा शुने मन हलो ओरा सा मजा कर डिवटी शेष प्लें उठब और ये समय यम एक घटना भालें हो एयरपोर्टर लोक दिए और एक्सट्रा शिफ्ट और एक अतरिक्त डिव्यूटी करते चाची जीतु से ही समय ईदर समय अनेक व्यस्तता था क् करपक्षल अल्लाहर कसम शायक हम अपारे मजा कर কাজে শায়েক পরিস্থিতি বুঝতে পারলেন এবং তার দায়িত্ব পালনের জন্য সেখানে গেলেন সেই মৃত ব্যক্তিকে রিসিভ করা তাকে গোসল দেওয়া এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শায়েখ আব্বাস বলেন যে এই ঘটনা থেকে যে শিক্ষাটা আমি আপনাদের সামনে পেশ করতে চাই সেটা হচ্ছে যখন তিনি সেই লোকটির সামনে যান গিয়ে দেখেন বাস্তবে সেই লোকটির মৃত্যুবরণ করেছেন এমন একটি অবস্থায় যখন তার হাতে মুসাহ অর্থাৎ কোরআন ধরা অবস্থায় আছে শায়েক সেই মৃত ব্যক্তির পরিবারের লোকদেরকে বললেন আপনাদেরকে নামতে হবে এখানে দাফনের জন্য পারমিট লাগবে বিভিন্ন আনুষ্ঠানিকতা আছে সেই কাজগুলো শেষ করতে হবে শেখ আব্বাস রহেমাউল্লাহ তিনি বলেন লোকজন যখন সফর করে তখন তাদের সাথে অনেক রকমের ব্যাগ ব্যাগেজ থাকে বিশেষ করে ঈদের মৌসুমে যখন তারা সফর করে তখন নানা রকমের অপ্রয়োজনীয় জিনিস দিয়ে তারা তাদের ব্যাগ ব্যাগেজ ভর্তি করে ফেলে মন যা চায় বহু কিছু কেনাকাটা করে হ্যান্ড ব্যাগ খাবার দাবার নানা রকমের জিনিসপত্র এক একজন ব্যক্তি কমপক্ষে ২০ থেকে পঁচিশ কেজি ওজনের ব্যাগ বহন করে সাথে থাকা পরিবারের লোকজন তাদের হাতে অনেক ব্যাগ থাকে এমন কি বাচ্চাদের হাতেও বিভিন্ন রকমের ব্যাগ দেখা যায় সফরের সময়ে তো সেই অবস্থায় শায়ক তাদেরকে বললেন এখানে গোসুলের জায়গা থেকে কাফনের কাপড় আনতে হবে কিন্তু মৃত ব্যক্তির পরিবারের লোকজন সেই লোকটির স্ত্রী বলল এর কোনো দরকার নেই কাফনের কোনো দরকার নেই কাফনের কাপড় লাগবে না এই কথা শুনে শায়েক আব্বাস আশ্চর্য হয়ে গেলেন काफुर कपड़ तो बाध्यतमूलक अवश्य लागे काफुन कपड़ दिए ताके दीते लाश गसल्ह दाफन करते लोकट्र स्त्री बल लागे ना अपन काफुनर कपड़े को प्रयोन नहीं बोलें क्या लोकट्र स्त्री बल अपनी पायर दिखे तकान शायख आब्बास किसते ना कि देखते ना बोथा तक देखते बोल সেই মৃত ব্যক্তির স্ত্রী বলল আপনি ওনার দুই পায়ের নিচে ভালো করে তাকিয়ে দেখুন শায়েখ আব্বাস বলেন আপনারা কি জানেন ওই মৃত ব্যক্তির দুই পায়ের নিচে তখন কি ছিল সেখানে ছিল একটা সাধারণ প্লাস্টিকের ব্যাগ আর ওই ব্যাগের মধ্যে রাখা ছিল তার কাফনের কাপড় লোকটি তার কাফুনের কাপড় নিয়েই সেই যাত্রা শুরু করেছিল এই দৃশ্য দেখে শাহেখ আব্বাস রহমাউল্লাহ আশ্চর্য হয়ে গেলেন পরে তিনি সেই ব্যক্তির পরিবারের কাছে কথা বলে জানলেন प्रति बचरे से ही लोकटी जख मक्काय आसत रमजान मास काटान जो तक साथेफुनर कपड़े आसत और जो फिर जावर समय होत तक से काफुर कपड़ा मक्काय का दान जो से काफुर परिवर्त का नतून काफुनर कपड़ नहीं देश के उद्देश्य रवना दी से वयस्क व्यक्ति तर स्त्री सन्तान कासियत कर गए जदिनी मक्काते ही मारा जाना ताने दाफन है लोकटी जख प्लने उठे थो কাফনের কাপড় নিয়ে তখন তার পরিবারের লোকজন প্লেনে উঠেছিল ব্যাগ ভর্তি করে নানা রকমের জিনিসপত্র নিয়ে একজনের কাছে ছিল একটা প্লাস্টিকের ব্যাগ সেখানে ছিল শুধুমাত্র একটা কাফনের কাপড় আর পরিবারের লোকজনের কাছে ছিল নানা রকমের দুনিয়াবী জিনিসপত্র যেগুলো আবর্জনা সমতুল্য ছাড়া আর কিছুই নয় প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে কিন্তু এর প্রস্তুতি তো সবাই নেয় না সেই কাফনের কাপড় শুধু একজনের কাছেই ছিল সেই বয়স্ক ব্যক্তি কতটা সচেতন থাকতেন নিজের মৃত্যুর ব্যাপারে প্রতি বছর তিনি আশায় থাকতেন এই বছর রমজান মাস মক্কায় কাটাবেন এখানে ওমরা করবেন আর এখানেই যদি মাউত হয়ে যায় তাহলে অন্যের কিনে দেওয়া কাঁফুনে নয় নিজের সাথে থাকা কাফনের কাপড়েই যেন তার দাফন হয় শাহেখ আব্বাস রহেমাউল্লাহ এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আবেগাক্রান্ত হয়ে যান এবং কাঁদতে থাকেন তিনি বলেন এরপর আমার দায়িত্বে ওই লোকটিকে প্লেন থেকে নামানো হল আমি তার লাশ গোসল দিলাম এবং সেই কাফনের কাপড় দিয়ে তাকে ঢেকে দিলাম পরের দিন অর্থাৎ ঈদের তৃতীয় দিনে তাকে নিয়ে গেলাম মক্কায় আর সেখানে সারা দুনিয়া থেকে আগত মুসলিমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত তারা সেই লোকটির জানাজার সালাত আদায় করলেন আর সেই দিন সেই সময়টা ছিল শুক্রবার জুমার দিন ফজরের ওয়াক্ত। কত সুন্দর কত বরকতময় মৃত্যু হয়েছিল সেই ব্যক্তির রাসুল্ল্লা সাল আলহি আসাল্লাম বলেছেন ইনাম আমালু বিল খাতিম কাদের বিচার করা হয় সমাপ্তি দেখে কাদের জীবনের সুন্দর সমাপ্তি এটাই হচ্ছে এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা সেই বয়স্ক ব্যক্তি একটি ভালো কাজে নেক কাজে ব্যস্ত থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন কোরআন তেলাওতরত অবস্থায় হাতে তাজবি ধরে রাখা অবস্থায় আর সেই সময়টাও ছিল কত বরকতময় ফজরের সময় জুমার দিন আল্লাহ তালার কাছে আমরাও দোয়া করি তিনি যেন আমাদেরকেও একটি সুন্দর মৃত্যু দান করেন আল্লাহুমায় নিয়াস আলুকা হুসনুল খাচিমা আল্লাহ তালা যেন আমাদেরকে এমন একটি সুন্দর সমাপ্তি দান করেন যে অবস্থায় তিনি আমাদের উপরে সন্তুষ্ট থাকবেন এতটুকু বর্ণনা করার পর শায়েখ আব্বাস রহিমাউল্লাহ আর কথা বলতে পারছিলেন না তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন তখন অনুষ্ঠানের উপস্থাপক শায়েখ নাবিল আওয়াদি হাফিজাউল্লাহ তিনি বলেন প্রিয় শ্রোতা এই ঘটনাগুলো আমরা সময় কাটানো কিংবা বিনোদনের জন্য বলছি না এই ঘটনাগুলো বর্ণনা করা হচ্ছে এই উদ্দেশ্যে যেন এগুলোর মাধ্যমে আমরা আমাদের পূর্ববর্তী বুজুর্গদের কাহিনী সলিফে সালেহীন তাদের কাহিনী স্মরণ করতে পারি এবং তাদের দৃষ্টান্ত অনুসরণ করতে পারি পূর্ববর্তী যুগের বুজুর্গদের মধ্যে অনেকেই নেক কাজে ব্যস্ত থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন আমির বিন আব্দুল্লাহ তিনি সিজারত অবস্থায় ইন্তেকাল করেছেন খলিফা উসমান ইবনে আফান রাজিউল্লাহওয়ানহু কোরআনতেলাওতরত অবস্থায় শাহাদ বরণ করেছেন আলী ইবনে আবিতাউল ইব রাজিউল্লাহানহু ফজরের সলাতে যখন মানুষকে ঘুম থেকে ডেকে তুলছিলেন সেই সময় তাকে একজন গুপ্ত ঘাতক ছুরিক আহত করেছিল সেই ফজরের সময়ে অমর আদি আনহুকেও ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এই ধরনের ঘটনা কম আমাদের সবারই জানা আছে এই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করাই হচ্ছে মূল উদ্দেশ্য যেন এই ঘটনাগুলো থেকে পাওয়া অনুপ্রেরণা আমাদের জীবনটাকে সংশোধন করতে শুধ্রে নিতে সাহায্য করে যেন এখান থেকে আমরা প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারি কাজেই প্রত্যেক ব্যক্তি উচিত আল্লাহ তাল্লার কাছে হিসাব দেওয়ার জন্য দাঁড়ানোর আগে নিজেই নিজের হিসাব নেওয়া নিজেই নিজের মহাসভা করা যদি আমরা জীবনের একটি সুন্দর সমাপ্তি চাই তাহলে এটা কিভাবে কবুল করিয়ে নিতে হবে সেটা হচ্ছে একজন ব্যক্তি আর আল্লাত আল্লাহর মধ্যের ব্যাপার একজন ব্যক্তি যখন নির্জনে থাকবে সেই নির্জনে থাকা অবস্থায় সে আল্লাহ তাল্লাহার কাছে কান্নাকাটি করে কাকুতি মিনতি করে অনুনয় বিনয় করে কবুল করিয়ে নিতে হবে যেন আল্লাহ আল্লাহ আমাদের জীবনের একটি সুন্দর সমাপ্তি দান করেন প্রকাশ্যে থাকা অবস্থায় আমরা কে কিরকম সেটা আমরা সবাই জানি কিন্তু যখন একজন ব্যক্তি লোকচক্ষুর আড়ালে একান্তে নির্জনে থাকে সেই সময়ে গুনাহা করার মতো বিপর্যয় আর হয় না যদি আপনি আপনার নির্জনে থাকা অবস্থাকে সংশোধন করে নিতে পারেন তাহলে আল্লাতালা আপনার প্রকাশ্য অবস্থাকেও সংশোধন করে দেবেন এবং জীবনের একটি সুন্দর সমাপ্তি দেবেন ইনশা আল্লাহ ইবনুল কাই ইম তিনি কবরের আজাব থেকে বাঁচার জন্য विस्तारित आलोचना करूँ संक्षिप्त कारण और किस विस्तारित कारण उल्लेख कर कारण और सुंदर मृत्यू उपाय सम्पर्क पर्व इंशा अल्लाह हमें जानब आजकल पर्व शेष अंशे संक्षिप्त कारण उल्लेख करल्लेख कर शेष कर इब्दुल कई इमरमल से ही सकल काज थरत थे जगू कबर शिम नहीं आसे कबर शस्ती बाजार उपाय हेदिन घुमे आगे मानुष কমপক্ষে এক ঘন্টা সময় আল্লাহ তাল্লার জন্য ব্যয় করবে আল্লাহ তাল্লাহার জন্য কাটাবে সেই সময়টাতে সে তার নিজের সারা দিনের লাভ লোকসানের হিসাব নেবে নিজেই নিজেকে জিজ্ঞাসাবাদ করবে নিজেই নিজেকে প্রশ্ন করবে এরপর ঘুমের আগে আল্লাহ আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করে ঘুমাবে এবং দৃঢ় সংকল্প করবে যেন পরদিন ঘুম থেকে উঠে আর কোনো অপরাধে সে না হয় এভাবে প্রতিরাতেই করতে থাকবে যদি এই অবস্থায় ওই রাত্রে ওই ব্যক্তি মারা যায় তাহলে সে আন্তরিক তাওবার উপরে মারা যাবে আর যদি পরদিন সে ঘুম থেকে জেগে উঠে দেখতে পায় তার জন্য আল্লাহতাল্লাহ আরও হায়াত বাকি রেখেছেন তাহলে এই অতিরিক্ত সময়কে গনিমত মনে করবে এই অতিরিক্ত সময়কে বোনাস মনে করবে আনন্দচিত্তে সেই সময়কে নেক কাজে লাগানোর জন্য সে আগ্রহী হবে যেন সেই সময়ের মাধ্যমে সে আল্লাত আল্লাহর দিকে আরও অগ্রসর হতে পারে আল্লাহ আল্লাহ কোরআনে ঘুমকে ছোট মৃত্যুর সাথে তুলনা করেছেন তাই প্রতিদিন ঘুমের আগের সেই সময়টা জিকি রাজগার করা এবং রসুল্লাহ সাল্লু আলহিহি আসাল্লামের শেখানো বিভিন্ন দোয়া সেগুলো আমাদের পড়া উচিত এভাবে প্রতিদিন সুন্দরভাবে তওবা করে ঘুমাতে যাওয়া উচিত ঘুমের আগে কি কি দোয়া করে ঘুমানো উচিত এবং সকাল সন্ধ্যায় জিকি রাজকারের মাধ্যমে কিভাবে নিজের সারাদিন চব্বিশ ঘণ্টাকে পুরো সময়কে নিরাপদে রাখা যায় সেই সম্পর্কে এই সিরিজের আরেকটি পর্বে আলোচনা করা হবে ইনশা আল্লাহ রসল্লাহ আয়লা আলঈদ মুহম্মদ ওয়া আয়লা অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন অর্গ অথবা ফেসবুক পেজ ডাব্লু ডব্লিউ ডবলুক ডট কম স্ল্যাশ রেইনডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লিউ ডাব্লিউ